এই আন্তর্জাতিক কৃষ্ণ ভবন অমৃত সঙ্গে স্থাপন হলপাত্রী ভক্তি প্রভুপাত শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার সুদ পরম্পরায় এক মহান আচার্য ছিলেন এবং তিনি এইস্কন আন্তরাস আন্তর্জাতিক এবং বিশেষ করে ভক্তি শিক্ষা দেওয়ার এখানে পশ্চিম বাংলায় বাংলাদেশে অনেকেই চৈতন্দ্র মহাপ্রভুর নাম জানেন এবং তার সম্বন্ধে কম্পকে কিছু কিছু জানেন কিন্তু মহাপ্রভু ছিলেন কে আছে এবং তার শিক্ষা কি আছে বেঙ্গালীদের বেঙ্গালীদের জন্য এইসব শিক্ষা দরকার আছে সারা পৃথিবীতে শিলপ্রভা দেয় প্রেরণায় এবং প্রচার করে বিশেষ করে ভগবদ গীতা ও ভগবদ গীতার শিক্ষা দ্বারা তো এই বাংলাদেশে বিশেষ করে বেঙ্গালিতে বিশেষ ভাগ্য আছে কারণ তারা জন্ম থেকে জানেন চৈতন্য মহাপ্রভু কে ঠিক মতো জানে কিনা আমি জানি না কিন্তু কমপক্ষে সবাই চৈতন্য মহাপ্রভুর নাম শুনেছে এবং তার সম্বন্ধে কিছু জানেন কিন্তু এবং অনেকে মহাপ্রভুকে বিশ্বাস করে চৈতন্য মহাপ্রভুর আসল শিক্ষক প্রদান করা হচ্ছে ইস্কনে বিশেষ কর্তব্য এবং প্রয়াস এই পশ্চিম বাংলা এবং বাংলাদেশ বাংলাদেশে মানে এখন খন্ডিত হচ্ছে শিলপ্র বলেন যে ওই ভারত এই খন্ডিত হচ্ছে পাকিস্তান আছে বাংলাদেশ श्री নেপাল মালদ্বীপ খন্ডিত আছে শিলপ্র যে কৃষ্ণ ভক্তি প্রচার দ্বারা ভারতকে আবার অখণ্ড হওয়া দৃষ্ণ ভক্তি প্রচার যুক্ত আছে যুক্তি সম্ভব হয় উপ যারা এই পবিত্র ভারতে জন্মগ্রহণ করেছে মনুষ্য রূপে তাদের বিশেষ কর্তব্য আছে জন্ম সাধকর তাদের কি করে কৃষ্ণ ভক্তিধার বিশেষ করে বেঙ্গালি দ্বার কথাব্য আছে কৃষ্ণ ভক্তি দ্বারা নিজে জীবন সফল বানাতে এবং পর উপকার পরীাবে হয় হসপিটাল নির্মাণ করা করল উপকার নেই স্কুল হসপিটাল রিং রোড এইসব নির্মাণ করা আমরা প্রগতি বলে কিন্তু এইসব কৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভুর শিক্ষা নেন সেটা আমাদের নিবেদন আপনারা সকালে এখানে আসছেন এই আনন্দ উৎসবে যোগদান সবাই যারা পুণ্যবাহ আছে ভক্তিমান তারা আনন্দ ভাই চৈতন্য মহাপ্রভুর কীর্তনে যোগদান করদ তারা মহাপ্রভুর নাম মহাপ্রভুর কীর্তন এবং পরে সেই সেই মহাপ্রভুর মহাপ্রসাদ গ্রহণের আনন্দ পায় তো আপনারা সকলে ভাগ্যবান আমাদের নিবেদন আছে যে আপনারা সকলে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা নেন তো সেই শিক্ষা কি আছে সেইসব মহাপ্রভুর শিক্ষা যা ভগবায় আছে এবং ভগবায় তো বিস্তার রূপে আছে শ্রীমৎ ভাগবত চৈতন্য মহাপ্রভু বিশেষ করে শ্রীমৎ ভাগবত বিশেষ আদ কারণ শ্রীমদ্ভাগ শ্রীকৃষ্ণের থেকেষ্ণ সে chaitanya ভাগবত প্রম চৈতন্য মহাপ আরাধ্য ভগব ভগবান আরাধ্য হচ্ছে ভগবানের আরাধনা করা উচিত আমরা যদি ভগবানের আরাধনা না কর তাহলে আমরা আরাধনা করে সৌরভ সচিন ওই ফিল্মী ভগবান কে আরাধনা করে আমি জানিনা বাংলা সিনেমা বড় আছে বলিউড শাহরুখ খান আমি থাকবা চান খেতে দিন বৃদ্ধ হৃদ্ধ হলে পুনরাবি জানলাম পুনরাবি হরে কৃষ্ণ আরাধ্য ভগবান এই তো মহাপ্রভুর শিক্ষা যে আমরা যদি ভগবান আরাধনে না কর যে আমরা জীব আছি এবং আমাদের স্বভাব আছে অনদে আরাধনা কর তো আমরা যদি ভগবানের আরাধনা না করব আমরা ক্রিকেট না সিনেমা স্টারে আরাধনা করব ও আজকাল পশ্চিমী ফ্যাশন আছে খুকুরে আরাধনা করো খো খো জানানি জন্মভূমি এবং খো খোর সিয়া আমার সুন্দর খোখোর আমি তোমায় ভালোবাসি এই হচ্ছে আধুনিক আরাধনা তো সচিন আমিত প্রাণ থেকেই প্রিয় ভগবানের আরাধনা করি এই হচ্ছে মহাপ্রভুর শিক্ষক কিন্তু লোকনাথ বাবা রামকৃষ্ণ পরমহংস অনেক ভগবান আছে তো এইসব ভগবানকেই আমরা কিছুই দাম দেন আশো ভগবান হচ্ছেন কৃষ্ণ হে হচ্ছে মহা প্রভু শিক্ষ ভগবান ব্রজেশনে কন ভগবান শ্রীকৃষ্ণ কে আছে ব্রজেশনে নন্দ পুত্র মহাপ্রভুর করে কৃষ্ণ আরাধ আছে আরাধ ভগবান ব্রজেশাম বৃন্দাবন কৃষ্ণ ধাম বৃন্দাবন সেটা কৃষ্ণের থেকে আছে আছে যে বৃন্দাবন থেকে অভিন্ন নবদীপ ধাম বায়প ধাম নিকটে আছে অকৃত পক্ষে নবদীপ ধাম বৃন্দাবন থেকে অভিন্ন হলেও তো সেই নবদীপ ধাম তো বৃন্দাবন থেকে আরো ভালো আছে কারণ নবদীপ ধাম বিশেষ কৃপা আমরা খুব সহজে অবদান কৃষ্ণ ধৃন্দাবন ব্রহ্মনা ব্রজ বধু বার্গে মহাপ্রিখ আছে ভগবান কৃষ্ণ শ্রেষ্ঠ উপাসন হচ্ছে ব্রজ রমণিত ব্রজ গোপিত শ্রীম ভাগবত্রমান অনেক অনেক শাস্ত্র আছে কিন্তু চৈতন্য মহাপ্রভুর শিক্ষক হচ্ছে শ্রীমদ ভাগবত হচ্ছে শ্রেষ্ঠ ভ্রমান শাস্ত্র ভাগবত বাস দেব উম চেন স্বয়ং ভগবান কৃষ্ণ একল ঈশ্বর আদিতাৎ শেখর মহাপ্রভুর বচন সয় ভান কৃষ্ণ একল ঈশ্বর আদিত্য নন্দ ঋষিক শেখর তো শ্রীমৎ ভাগবতম প্রমাণ মহাম এবং পরম অর্থ হচ্ছেন কৃষ্ণ প্রেম প্রাপ্তি জীবনে কি অর্থ আছে অনেক লোক আজকাল দেখা যায় অনেক दिशाहीन आत्महत्या कर तो जीवन কমন তথার্থ কি লাভ লাভ মানে দুঃখ হিন্দি বল শুভ লাভ শুভ কম এসে লোক কে চান শুভ হচ্ছে শুভ যদি বেশি টাকা পয়সা থাকে তো আমাদের জীবন সফল আছে কিন্তু নাই বিচার আমরা খালি হাতে এই জগতে আস এবং আমরা খালি হাতে যাই আমরা যদি শুধু ভালোবাসা ভালোবাসা সেটা জীবনে আসো উদ্দেশ্য কিন্তু আসো অল ভালোবাসা কি আছে কার জন্য আছে আস ভালোবাসা হচ্ছে কৃষ্ণ প্রেম সকল জীব আছে কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেম প্রাপ্তি হচ্ছে সকল সমাধান তো কৃষ্ণ প্রেম সবাই কৃষ্ণ প্রেম দাও চৈতন্য মহাপ্রভু সবাই কে দিচ্ছেন তিনি কৃষ্ণ প্রেম পদার্থ চৈতন্য মহাপ্রভু সবাইকে কৃষ্ণ প্রেম দিতে অত্যন্ত দুর্লভ বস্তু কৃষ্ণ প্রেম যে চৈতন্য মহাপ্রভু দিতেছেন সেটা ব্রহ্মা শিব ইত্যাদি মহান মহান দেবতা দেবতার জন্য অতি দূর্লভ ছিল কিন্তু মহাপ্রভু তা পরম কৃপায় কলিযুগা এটা মূল্য আছে সেটা শ্রদ্ধা শ্রদ্ধা মূল্য কৃষ্ণ নাম শ্রদ্ধা মূল্যে চৈতন্য মহাপ্রভু থেকে প্রাপ্ত হয় এবং কৃষ্ণ প্রেম যা কৃষ্ণ নাম যক্ষার সাধনা চরম ফল হচ্ছে সেটা লৌলা মনে অতীব আগ্রহ মূলে প্রাপ্ত হয় তো আমাদের লৌলা মনে খুব হওয়ার যে আমি কৃষ্ণকে পাবোন্দ্র মহাপ্রভু এইসব তিনি আচার্য রূপে আমাদের শিক্ষা দেন আপনি আচরি প্রভু জীবের শিখেন চৈত্র মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ প্রেম আপ্লুত ছিল তিনি সবসময় রাধা ভাবে কৃষ্ণের জন্য অনুসন্ধান করেন কৃষ্ণ কথায় কৃষ্ণ কথায় মহাপ্রভু কৃষ্ণ চৈতন্য রাধা বিরহ ভাবে সব সময় সব সময় কৃষ্ণকে অন্বেষণ তো এই ভাবেন চৈতন্য মহাপ্রভু আমাদের শিক্ষিত এবং মহাপ্রভুর বিশেষ প্রতিনিধি এবং তিনি সারা পৃথিবীতে মহাপ্রভুর প্রেম প্রচার করেন এই হচ্ছে কলকাতা আসল গৌর যে শহরে জন্মগ্রহণ করে তো আজকে আমাদের এই আবেদন আছে যে আপনারা সকলে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা নেবেন মহাপ্রভুর শিক্ষা তো বুদ্ধি দ্বারা গৃহীত হয় না মহাপ্রভুর শিক্ষা হৃদয়ে গ্রহণ করতে হবে আমাদের হৃদয়ে চৈতন্য মহাপ্রভুর আগমনের জন্য খুলতে হবে আমাদের হৃদয়ে এসেছে। মহাপ জন্য আমাদের কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম অবদান করার জন্য চৈতন্য মহাপ্রভু আমাদের হৃদয়ের মধ্যে বসতে চান কিন্তু যখন পর্যন্ত আমাদের হৃদয়ের মধ্যে মহাপ্রভুর আগমনের জন্য তো মহাপ্রভুর আবিভাব হচ্ছে তো আজকে আমরা সকলেই সংকল্প করতে যে আমরা আমাদের নিজের হৃদয় প্রস্তুত করব। যাতে আমাদের সকালে হৃদয়ে মধ্যে মহাপ্রভু আবিভাব হবে মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ ইনি প্রেম রূপে আসছিলেন ভক্ত ভাবে আসলে মাসে তো যাতে আমরা যোগ হবে মহাপ্রভুকে স্বাগত দিতে এসেছে কি যোগা আছে মহাপ্রভুকে যথার্থ দেওয়ার জন্য সেটা আমরা সবাই নিজেকে বিচার করতে পারি তো এই শুভ দিনে আমরা সংকল্প করতে পারি যে আমি কি আছে জন্ম সার্থক করি করব উপকার তো আমরা নিজেই পুরা ভক্তি সাথে সাথে আমরা খ্রিস্ট নাম, কৃষ্ণ ভক্তি সাধনা করব এবং আমরা চেষ্টা করব পৃথিবীতে আজ যত নাগর আদি গরমা শ্রীচন্দ্র মহাপ্রবুর ইচ্ছা পূর্ণ কর ইচ্ছা আছে যে সব লোক সব সারা পৃথিবীতে তার নাম এবং কীর্তন করব তো কলকাতা হচ্ছে আধুনিক বেঙ্গাল বেঙ্গালের রাজধানী সেই সময় মহাপ্রভুর আবির্ভাবের সময় কলকাতা সেই রকম জায়গা ছিল না এখন আছে তো কলকাতা থেকে সার পৃথিবীতে মহাপ্রভুর বাণী প্রচার করা উচিত কারণ শিলপ্র এই মহানাগরীতে জন্মগ্রহণ করে এবং তিনি বাণী প্রচার করে তো সর্বপ্রথমে কলকাতা বাসীদের মহাপ্রভুর অনেকে কে বেশি দাম দেয় এখানে আছে কত লোকজন ভাসতে চাচ্ছে পাঁচশো ছয়শ লোকজন যদি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ ছিল ইডেন গার্ডেন একটা ইচ্ছা ছিল যে মায়াপড়ে আমরা এই বিরাট স্টেডিয়াম নির্মাণ করবো কি জন্য খিরচানের জন্য হারি খিরচানের জন্য তো ইডেন গার্ডেন ভালো আছে সংগ্রহ করে সেখানে হরি কে ধান করা যায় সেটা মহাপ্রপুর ইচ্ছা এক লাখ সেটাও বেশি নয় কলকাতা হাওড়া সব জায়গা জনসংখ্যা কোথাও আছে জনসংখ্যা বেশি হয়েছে এই দুই তিন চার তো আমাদের প্রয়াস করা উচিত যে সকালে যারা এই মহানাগরীতে জন্মগ্রহণ করে তারা এই জীবনে পুরা কৃপা পাবে এইভাবে জন্মদিবস আজকে ভালো দিন আছে মহাপ্রভুর ইচ্ছা পুরো করার জন্য। সংকল্প করো জন্ম সংকল্প কর তো আমি অনেক বছর পরে এইরকম কলকাতায় কৃষ্ণ কথা গড় কথা বলছি খুব খুশি আছি যে এইতো লোক এখানে এসেছেন মহাপ্রভুর আবির্ভাব দিন পূজার করো জন্মে তো আপনারা সকলে ভক্ত গৌর প্রাণ তো আমাদের এই নিবেদন আছে যে আজ আজ থেকে আপনারা বিশেষ চেষ্টা করবেন মহাপ্রভুর বাণী প্রচার করা আমরা সন্তুষ্ট নেই যে শুধুমাত্র মহাপ্রভুর জন্মদিনে উদযাপন করা উচিত কম লোক করে গত বছর থেকে বেশি আছে কিন্তু আমাদের দুঃখ আছে যে বেশি লোক মহাপ্রভু বিশেষ বিশেষ করে মানে না তো আশা করি আমি যদি আগামী বছরে এখানে আসব না দুই তিন বছর পরে তো বিরাট লোক সমাগম হবো চৈচন্দ্র মহাপ্রভুর দিব্য নাম কীর্তন করার জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কী হরে কৃষ্ণ